আবু মুসা আশাউরি রাজিয়ালাহালাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আসালাম বলেছেন কোরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত কমলার মতো যার ঘ্রাণ ও চমৎকার স্বাদ ও চমৎকার যে মুমিন কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত খেজুরের মতো যার কোনো সুঘ্রাণ নেই তবে স্বাদ মিষ্টি আর যে মুনাফিক কোরআন পাঠ করে তার উদাহরণ রায়হানার মতো যার সুঘ্রাণ আছে তবে স্বাদ তিক্ত আর যে মুনাফিক কুরআ পাঠ করে না তার উদাহরণ হলো হানজাল্লা ফলের মতো যা সুগ্রাণু নাই স্বাদ